জউরির রদিল হতে বর্ণিত তিনি বলেন আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে তার নিকট প্রবেশ করতে বাধা দেননি এবং যখনই তিনি আমার চেহারার দিকে তাকাতেন তখনই তিনি মুচকি হাসতেন